আমি নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ ওয়াদা করেছেন চুক্তি করেছেন ব্যাক করেছেন অ্যাগ্রিমেন্ট করেছেন বনি ইসরায়েলের সঙ্গে তাদের সঙ্গে আল্লাহ তালার এগ্রিমেন্ট হয়েছে তাদের ওয়াদা নিয়েছেন যে তারা এই দিনের হামি হবে এই দিনের তারা হবে এই দিনের তারা পক্ষ অবলম্বন করবে তার বিপক্ষে যাবে না সঙ্গে আল্লাহ তালা এইরকম কন্ট্যাক্ট হয়েছে অবাসনা মিনহু মু আর তাদের কাছে আমি পাঠিয়েছি বারো জন নাকিব নাকিব মানে হচ্ছে লিডার কবিলার লিডার গোত্রীয় লিডার বিভিন্ন এলাকায় যে বিভিন্ন গোত্রে তারা বিভক্ত ছিল বিশেষ করে বনি সাইলীর মধ্যে বারোটি নাম করা গোত্র ছিল এই লিডারদের মাধ্যমে একটা সামাজিক যে স্ট্যাটাস স্ট্রাকচার হয়ে আছে, এটাকে যাদের শৃঙ্খলাবদ্ধ থাকে এবং তাদের মাধ্যমে স্বাভাবিকভাবেই যে সমাজের যারা লিডার থাকেন তাদের একটা প্রভাব থাকে এগুলোকে কাজে লাগিয়েছেন এই এবং তারা নবী মুসা আলাহি সাল্লামকে সাহায্য করেছিল তার সঙ্গে কথা হয়েছে যাতে তাদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় নবী আলহ সাল সাল্লাম থাকলেও তৎকালীন সমাজের যে একটা স্ট্রাকচার আছে সমাজের একটা গঠন প্রকৃতি আছে সেটাকে ইসলাম রেকনাইজ করে এমনকি নবী করিম সাল্লাহ সাল্লাম যখন মদিনা তৈবাতে এসেছেন তিনি বাড়িয়াতে আঁকা দুইবার শপথ নিয়েছেন তিনি চেষ্টা করেছেন মদিনার যে যারা লিডার আছে আউস এবং খাজরাজ তাদেরকে আগে কনভিন্স করতে কারণ তাদের মাধ্যমে গোটা গোত্রকে কনভিন্স করা যাবে তাদের পরামর্শ নিয়েছেন তাদের সঙ্গে চুক্তি করেছেন মদিনায় গেলে হিজরত করলে তারা সাহায্য সহযোগিতা করবে এমন কি বদর যুদ্ধের সময় বললেন যে মদিনাবাসীরা তোমরা পরামর্শ দাও পরামর্শ দাও মুহাজিরা পরামর্শ দিলেন মুহাজিরা তো মক্কা থেকে গিয়ে মোদিনা স্যাটেল হয়েছেন মদিনার আসল বাসিন্দারা তো বলে না কিছু এখন তখন তিনি বললেন যে মদিনার বাসিন্দারা বলো সাহাবির উঠে বললেন ইয়ার আসলে আপনি আনসারিদের কথা শুনতে চান আনসারিদের লিডার ছিলেন তিনি কথা বললেন তখন তিনি হ্যাঁ এখন তোমার কথা পেলে তোমার মতামত পেলে আমি সিদ্ধান্ত নেওয়া তাহলে নবীরাও পরামর্শ করেছেন এবং নবীদের আন্দারেও যারা সমাজের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেন ইসলাম তাদেরকে গুরুত্ব দিয়েছে যে তাদেরকে নিয়ে গোটা সমাজকে ইসলামের দিকে নিয়ে আসার কাজটা করা নবীদের জন্য এটা বড় সাহায্যের বিষয় হয় তাদের জন্য সহযোগিতার কাজ সুগম হয় কারণ সমাজের সঙ্গে পুরো ক্লাসে চলে গেলে দিনের কাজ চালানো মুশকিল আছে এই জন্য সমাজের প্রভাবশালী লোকগুলোকে যদি নিয়ে আসা যায় এটা গুড আইডিয়া তো আল্লাহ তালা বনিস রাইলেক এই আবার সমস্যা হলো যে মানুষের মধ্যে গোত্রীয় এই জিনিসটা থেকে যায় গোত্র বংশ এখনও চান্স পাইলে এক বংশ আরেক বংশ এক গ্রাম আরেক গ্রামের সঙ্গে মাঝে মাঝে দেখেন এই সমস্ত তাদের গুলোর সঙ্গে আমার চুক্তি হয়েছে তাদেরকে কথা বলা হয়েছে নবীদের মাধ্যমে যে তোমরা নবীদের সহযোগিতা করবে আর এরকম করে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তোমরা যদি সবাই দিলি কাজ করা নবীকে সহযোগিতা করো আমার হুকুমকে মেনে চলো তাহলে তোমাদের দুনিয়া আখেরাতে আমি তোমাদের সঙ্গে আছি অকাল আল্লাহ তালা বলে দিন আমি তোমাদের সঙ্গে আছি আল্লাহ তালা সঙ্গে থাকেন এর তাফসির কি এর ব্যাখ্যা কি আল্লাহ তালা কি ফিজিক্যালি আমাদের সঙ্গে আসেন নাকি তো আল্লাহ তালা অহুমা কুম আুম তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সঙ্গে আছে এর দুটো অর্থ একটা হলো সত্যিকার মোমেন হয়ে গেলে আল্লাহ করেন্লা তো থাকেন। আর সিস্তে তিনি আর তিনি সরে ইস্তেয়া গ্রহণ করেছেন কিন্তু মোমেনদের সঙ্গে আসেন তিনি যারা মোমেনদের বিপরীত রাস্তায় চলে তিনি তাদের সঙ্গে নন দুই নম্বর হচ্ছে আল্লাহ তালা আমরা আমরা কি করি এটা ভালো করে দেখেন আমরা কখনো আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে নই কোন সময় আল্লাহকে আমরা ফাঁকি দিতে পারব না আল্লাহ সব জায়গায় সকল অবস্থায় আমাদের সঙ্গে আছেন তার অর্থ এই ইমাম ইবন কাশির রহমতুল্লাহ আল্লাহ ব্যাখ্যা করেছেন অকল আল্লাহ ইন ইমা আল্লাহ বলেন আমি তোমাদের সঙ্গে অর্থ কি আই যে আমি তোমাদেরকে হেফাজত করার জন্যে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্যে তোমরা আমাকে পাবে আমি তোমাদের সঙ্গে আছি তো ভালো কথা আল্লাহর দিন মেনে নবীদের সঙ্গে থাকলে নবীদের রাস্তায় চললে আল্লাহ আল্লাহতালা মমিনদের সঙ্গে থাকবেন কিন্তু আরেকটু যোগ করে দিয়েছেন আল্লাহ আল্লাহাল ব্যাখ্যা করে দিয়েছেন কোন তরিকায় থাক চললে মমিন রা আল্লাহ তালা তাদের সঙ্গে থাকবেন তাদেরকে সাহায্য করবেন সেই তরীকাটা আবার বলে দিচ্ছেন ডিটেলস ব্রেক ডাউন করে যদি তোমরা নামাজ কায় কর তোমরা জাকাত দান কর আর আমার সমস্ত নবীদের উপর ইমান আনো ওয়াজ তাদেরকে অনুসরণ করো তাদের রাস্তা চল আল্লা যদি আল্লাহ মমিনের সঙ্গে থাকবেন এক নম্বর নামাজ কায়েম করতে হবে জাকাত দিতে হবে কথাবার্তা কাদের সঙ্গে বলতেছেন কোন উম্মতের কথা হচ্ছে এখানে না অরিজিনালি কাকে বনি তাহলে আমরা যেরকম নামাজ পড়ি অনেকে জিজ্ঞাসা করেন আগের উম্মতেরা ওই রকম নামাজ পড়েছেন কিনা পড়েছেন এখানে বলা হচ্ছে লাইন আকাম বলা হচ্ছে তোমরা যদি নামাজ কায়ম করো তারাও নামাজ কায়ম করতো করা উচিত তাদের দায়িত্ব ছিল ফর ছিল তাদের উপরে ও আতাই তুমুজাকাতা তোমরা যদি জাকাত দান করো তাহলে মৌলিক ডিউটি গুলো ইসলামের যে পাঁচটি বিধান আছে এগুলো সব উম্মতকেই করতে হয়েছে ঠিক কিনা যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মের উপরে ফরজ করা হয়েছে তাহলে নামাজ রোজা হজ জাকাত সবার উপরে এগুলো ছিল এ একটা শিক্ষা এখানে পাই আমরা তারপরে হচ্ছে যে আল্লাহ তালার সঙ্গ পাওয়ার জন্য সাহায্য পাওয়ার জন্য নসরত পাওয়ার জন্য মদত পাওয়ার জন্য উম্মতের কি করা লাগে নামাজ পড়া লাগে এক নম্বর ডিউটি এই উম্মতের কত পার্সেন্টেজ এখন নামাজ পড়ছে ঠিক মতো নামাজ কায়ে করছে আবার অনেকেই যারা নামাজি আছেন তারা নামাজ পড়েন কিন্তু নামাজ কায়েম করেন না নামাজ পড়া নামাজ কায়েম করার মধ্যে পার্থক্য আছে কিনা আছে আলহামদুলিল্লাহ তো অনেক কিছু বুঝে ফেলছেন মাসা মার্শাল নামাজ কায়েম করার অনেক বিষয় আছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে জামাতে নামাজ পড়া এইজন্য জন্য জামাতে নামাজ পড়ার আগে এই একামতের কথা আসে। আছে একামতলা নামাজ কায়েম করার কথা একামতার কায়ে এক জিনিস তো তাহলে এই জামাতে নামাজ পড়া কিন্তু অনেকের অভ্যাস খুব কম একেবারে নফল বনা করে একটু পড়লে খুব ভালোই বোধ হয় না পড়লে কোনো অসুবিধা নাই এরকম অনেকে ধারণা আছে যার ফলে মসজিদ খুব করে জমাতের খেয়াল নাই মনে চায় তাদেরকে চতুর্দিকে থেকে তালা লাগাই দিয়ে ঘরটারে বন্ধ করে দিয়ে মানুষ সহ ঘর পুড়ে মারি জ্বালাই দেয় একদম কত শক্ত কথা পরেও আমরা নামাজ পড়ি নামাজ কায়েম করতে চাই না তার সঙ্গে আরো অনেক ব্যাপক অর্থ আছে যে নামাজের নামাজ ঠিক মতো করলাম আর নামাজের বাইরে গিয়ে সব উল্টাই দিলাম এটাও নামাজ কায়ম আসলে হয় না নামাজ কায়ম দ্বারা সমাজের মধ্যে নামাজের একটা প্রভাব থাকবে ওই সমাজের মানুষগুলো দিনদার হবে সৎ হবে কেউ কারো কে ঠকাবে না কেউ কারো জাগা জমি সম্পত্তি দখল করার চেষ্টা করবে না নামাজের সামাজিক অনেক কিছু কায়েম করার দিক চলে আসে যাই হোক নামাজ এক নম্বরে কিন্তু এই উন্মতের মধ্যেই যে উন্মত আজকে আমরা বনি ইসরায়েলের মতো তারা যে তখনকার নবীর অনুসারী ছিলেন আমরা তো আজকে আখির নবীর অনুসারী হয়েছে আমরা তো আল্লাহ সাহায্যের মোস্তাহক হওয়ার কথা ছিল কিন্তু পৃথিবীর অবস্থা দেখে মনে হয় যে আমরা সাহায্য আল্লাহর কদ্দুর পাচ্ছি মনে হয় তো আমাদের তো খালি কমপ্লেন কি কমপ্লেন আমাদের ইমাম আল্লামা ইকবালের কথা মনে আছে। তিনি লিখলেন কি জবাবে তিনি তো এই কবিতাটা তিনি যখন লিখেছেন তখন আল্লাহ তালা কাছে অভিযোগ করলেন যে আল্লাহ নামাজ পড়ি আমরা দুই যাই পড়ি আর দেখি সাহায্য সহযোগিতা উন্নতি যা আছে দেখি অন্যদেরকে দেখে ঘটনা কি তারা বিভিন্ন মূর্তির পূজা করে তমুকের পূজা করে খালি উন্নতি তাদের হয় আর আমরা খালি ডুবতেছি ঘটনা কি এরকম করে অনেকগুলো কথা লিখলেন কেউ কে না বোঝে বলে যে একবার তো কাফের হয়ে গেছে আল্লাহকে দায়ী করতেছে সবকিছুর জন্য তো উনি খুব জ্ঞানী মানুষ চালাক মানুষ এটা ছেড়ে দিলেন আগে দিয়ে কথন খুব চলল। তার কিছুদিন পরে ছাড়লেন জবাবে শেকোয়া অভিযোগের যে অভিযোগের জবাব কি আল্লাহ পক্ষ থেকে সেই অভিযোগের জবাব জবাবেন তখন দেখো মানে আল্লাহর পক্ষ থেকে বলতেছেন যে আল্লাহ কি বলছেন তোমাদেরকে মানুষ যারা চেনে নাই তোমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দিয়েছে যা তারা মিস করেছে তোমাদের হাতে জ্বলন্ত কোরআন রয়েছে জীবন্ত তোমাদের কাছে হাদিস রয়েছে আল্লাহ নবী যে সুন্দর শিক্ষা এগুলো সামনে নিয়ে এগুলো ফেলে দিয়ে তোমরা যখন অন্যদের এই অনুসরণ করে তাদের তরিকায় উন্নতি অর্জন করার জন্য চেষ্টা করে কোরআন হাজিজকে পিছনে ফেলে দিচ্ছ ইসলামকে তোমরা ছুঁড়ে মারছ তোমরা কি আল্লাহ হতে পারো হ্যাঁ এইভাবে যখন তিনি বললেন তখন যারা কাফের প্রতিবাদ দিছিল তারা এখন বলে কি করলাম আমরা তো উল্টা কাজ করেছি আসলে তখন বুঝি নাই তিনি উম্মদকে জাগ্রত করার জন্য প্রথমে প্রশ্নের আকারে ছেড়ে দিলেন এটা হচ্ছে অবস্থা তো আমরা যারা আজকে আল্লাহ সাহায্যের অপেক্ষা করছি এই উন্মত নসরতের অপেক্ষা করছি তা আমাদের অবস্থা রাখি উন্মতের কি অংশ কতটুকু অংশ আজকে এই নামাজ কয়েম করছে কতটুকুন তাদের জীবন থেকে চূড়ান্ত ছেড়ে নিয়েছে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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মুদিনাট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রী রয়েছে পরে জাকাত আপনারা জানেন কোরআনে পাখি কতবার এসেছে তোমরা বলেছেন আল্লাহ এই উন্মতকে জাকাত এখন দেওয়ার কথা যেভাবে নামাজ কত অংশ দেয় পার্সেন্টেজ আমরা হিসাব করলাম যে অনেক কম অংশ নামাজ পড়ে এখানে কায়েম করে জাকাত উন্মতের কত অংশ দেয় আলহামদুলিল্লাহ আপনারা এখানে যারা আছেন যেখানে উপস্থিত আছেন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক আপনারা হান্ড্রেড পার্সেন্ট লোকের জাকাত দেন মাসা যাদের জাকাত ফরাজ হয়ে গেছে একজনও মিস করেন না আমি জানি আমার সামনে যারা বসে আছেন আল্লাহ তালা কবুল করুন কিন্তু বাংলাদেশে যান মুসলিম দেশগুলোতে যান কত পারসেন্ট জাকাত দেয় সেখানে কোরবানির বেশি করে কোরবানি গরু বাস যদি খাওয়া না যায় তো কোরবানির গোস্ত খাওয়া যাবে না জবাই করে গরুদেরকে দিয়ে দিতে হবে তাহলে বড় লোকেরা কয়টা কোরবানি দিতে খবর নেন এখন গরুও দেয় ছাগল দেয় আরে দেওয়ার কি শখ আসন কোনটা গোস্ত খাওয়ার মজা আল্লাহর জন্য করবানি দিচ্ছে তো দুই নম্বর জাকাতে কথা বললেন তিন নম্বর হচ্ছে ও আমন তুম হে বনী ইসরাইল, তোমরা যদি আমার নবীগণের উপরে ইমান আনো সমস্ত উম্মতের উপরে সমস্ত নবীদের উপরে ইমান আনা ফরজ আমাদের উপরে আল্লাহ ইমান্ত আছে সমস্ত নবীদের প্রতি কোন নবীকে আমরা ইমান না এনে বাদ দিতে পারবো না যে অমুক নবীকে অমুক লোকদের নবীদেরকে আমরা পছন্দ করি না এই কথা কখনো বলতে পারবে মা লেহার আহাদিন নবীদের মধ্যে কোন ধরনের ব্যবধান সৃষ্টি করা কোন নবীকে উপরে উঠানো কোন নবীকে নিচে নামানো এগুলো আমরা কখনো করি না সমস্ত নবীদেরকে আমরা আল্লাহ নিজ নিজ নিজ আল্লাহ দায়িত্বে উপরে আসর দিয়েছেন সেটা আল্লাহ তালার মর্জি এবং ফয়সালা কিন্তু আমরা কোন নবীকে খাটো করতে চাই কখনো না তাহলে তোমরা প্রত্যেক নবীর উপর ইমান আনবে কাজেই এই উম্মত আলহামদুলিল্লাহ আমরা অন্তত সব নবীদের উপরে ইমান এনেছি বনি ইসরাতে পরে আর নবী নাই তাদের কাছে অথবা এই দুইজন নাম করা নবী নবী নন তাহলে তারা এই নবীদের প্রতি ইমান আনা হলো ঈশা সালাম লোকেরা যারা অনুসারী বলে দাবি করে খ্রিস্টানরা তারা কি বলে এই আসে যে আর আমরা কি কাউকে বলতে পারবো যে উনি নবী না ন আমরা আখরি নবী মোহাম্মদ সাল্লা প্রতি ইমান এনেছি এবং তিনি খা তামুন্বি আবার কিছু লোক আছে ওনার পরে আবার নবুয়তা আবিষ্কার করেছে না আমরা আলহামদুল্লাহ সমস্ত নবীদের উপর ইমান এনেছি তিনি তাদেরকে ইমান আনতে বললেন নবীদের উপরে তিন নম্বরে চার নম্বরে বলেন আজার তোমরা নবীদের পথ অনুসরণ করবে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে যে কোনো নবী আসে পরবর্তী নবীর অনুসরণ করা শুরু করে দিবা এবং তাকে সাহায্য করবা আলহামদুলিল্লাহ আমাদের পরে যেহেতু সম্মান করে যাচ্ছি এটা গেল চার নম্বর দিয়ে টি পাঁচ নম্বর বললেন ও আক্রা তুমুল হাসানা হেবন ইসরাইল তোমরা আল্লাহ তালাকে যদি কার হাসানা দান করো কর্জ হাসানা আমি অনেক ব্যাখ্যা করেছি আপনাদের কাছে আবার আজকে আবার বলি মসজিদ কর্জ হাসানা দেন ওইটা এটা কিনা কর্জ হাসানার দুটো অর্থ আছে কোরআন শরীফ আল্লাহ তালা হাসানান বলেছেন তার অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা আর আমাদের পরিভাষায় কর্জ হাসানা তার আরেকটি অর্থ ওইটা হল কর্জ হাসানা আল্লাহর কাছে মানে আল্লাহ রাস্তায় দান করা আর মানুষের হিসাবে দুনিয়াতে কর্জে হাসানা আমরা যেগুলো দিয়ে মসজিদে দিয়েছি ব্যক্তিকে দেই কেউ ঠেকে গেছে আমার কাছে কর্জ চেয়েছে এই কর্জটাও করজে হাসানা এটা হলো আমাদের দুনিয়াবি হিসাবে করজে হাসানা তার মানে করি লোন করদ বাংলা কর্জ বলি আসলে দদ। আর হাসানা মানে ভালো ভালো লোন ভালো ঋণ ভালো ঋণের অর্থ কি যে ঋণ দিয়ে আপনি তার থেকে কোনো সুদ নেবেন না যে টাকা দিয়েছেন শুধু ওই টাকাই ফেরত নেবেন তার আপনার টাকা তার কাছে এক মাস এক বছর তিন বছর যাই ছিল আপনি তার বিনিময়ে কোনো বেনিফিট নেবেন না তাকে আপনি ফি সাবিল্লা সেই টাকাটা ইউজ করুক পরে আপনার টাকাটা ফেরত দিবে অতিরিক্ত কিছু দিয়ে সুদ নিয়ে তাকে আপনি তার থেকে আদায় করবেন না এক নম্বর দুই নম্বর হচ্ছে এরকম ব্যক্তিগত কর্জে হাসানার ক্ষেত্রেও যদি সেই বেচারা কর্জ নিয়েছে এসে ছয় মাস পরে দেবে বলেছে কিন্তু বেচার অবস্থা আরো কাহিল হয়ে গেছে এখন আপনি তাকে গিয়ে বলছেন ছয় মাস হয়ে গেলে টাকা দেওয়ার ব্যাপার কি তুমি আপনি যদি এখন তাকে গিয়ে খুব করে তারা দেওয়া শুরু করে দেন তাহলে বেচারাকে যে ভালো কর্জ দিয়েছিলেন এখন তো তার অনেক কষ্ট হচ্ছে তাহলে ভালো কর্জ দিতে হলে তাকে আরেকটু সময় দেওয়া দরকার ভাই তোমার কষ্ট হচ্ছে আচ্ছা রাখো আরো কিছুজন অসুবিধা নেই যখন হয় তখন দিও তো এই যে আপনি তাকে সময় দিচ্ছেন তার উপরে জুলুম করে গলা টিপে আদায় করছেন না মাল মাল করে করা। এই এইটা হচ্ছে কর্জা হাসানা যেটা আল্লাহ আমাদের কাছে দুনিয়া হিসাবে দেখতে চান এর মধ্যে অনেক স্বভাব আছে কিন্তু কোন কোনো হাদিসে এসেছে যে করজা হাসানা বিপদগ্রস্ত লোককে একজন ভদ্র মানুষকে যে আল্লাহ রস্যে খায় না আপনি জাকাত দিলেও নেবেনা বা বিপদ থেকে উদ্ধার করার কাজটাকে উৎসাহিতা বলেছে যে কোন কোন সময় করজে হাসানা দিয়ে আবার সময় মতে নিবে তারপরে আল্লাহ তালা তাকে সদগা থেকে ডবল রেখে দান করবেন আশ্চর্য কথা করজে হাসানা দিলে আবার নিয়ে দেবো আর তো সদগা তো দান করে দিয়ে দিল আর নেবেই না হাসানা প্রশ্ন আসে আল্লাহ রাসে দিলে পাঁচ হাজার এত বড় টাকা কি সহজে আল্লাহ রাশেদ দেবে নাকি আর টাকাটা নিজের থেকে বাইর করা আবার ঠিক আসবে কিনা একটা অনিশ্চয়তা থাকে রিস্ক নেওয়া না রিস্ক নিয়ে আপনি একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করা কাজটা করেছেন আপনি জানেন রিস্ক আসে টাকা একবার পকেট থেকে বাইরে আসবে কোন দিকে আপনি সুদ বন্ধ করার রাস্তায় দিকে গিয়েছেন সুদকে বন্ধ করতে চাচ্ছেন কন্ট্রিবিউট করে এইভাবে না হলে দিকে যাবে তাহলে কাজটা কিন্তু অনেক বড় কাজ এই জন্য হাসানা দিতে পারাটা অনেক মানুষকে দান করার থেকে বেশি সাবধান করেন আল্লাহ এটা একটা আল্লাহ দান করার পাঁচ নম্বর বনি ইসাইলকে বললেন এগুলো তোমরা যদি কর এবং শুধু বনি ইসরা নয় সমস্ত উম্মতকেই আল্লাহ তালা কথা বলেছেন আমাদের সঙ্গে আল্লাহর একই কথা আছে একই চুক্তি আছে কারণ কোন চুক্তিতে ঢুকে সবাই লাহ ইাহু মোহাম্মদ রাসুল্লাহ এই চুক্তি আলাস্তুবে এই চুক্তি সমস্ত উম্ম এই চুক্তির মধ্যে সামিল আছে যখনই কালিমা পড়বে এই চুক্তিতে ঢুকে গেল এই চুক্তি করে যদি কেউ রক্ষা করে ঠিক মতো তাহলে কি তার পুরস্কার লাউকা ফের কুমিকুম আমি তোমাদের গুণাগুলোকে মাফ করে দেব কি সুসংবাদ গুণা কার না হয় আমাদের বলেন দেখি সমস্ত মানুষের গুণা হচ্ছে আমাদের প্রতিদিনই কিছু না কিছু গুণা হচ্ছে তাহলে এই গুনার যে ভয় গুণা নিজের চিন্তায় আমরা আছি এই কাজগুলো করলে আল্লাহ তালা আমাদের গুণাগুলোকে মাফ করে দিবেন। দেবেন আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব আর কি চিন্তা আছে বলেন আল্লাহর কাছে গিয়ে যদি দেখি যে গুনা মা গুলো হয়ে গেছে আর আল্লাহ তালা জান্নাতের ফয়সলা করে দিয়েছেন আর কি দরকার আছে আপনার বলেন দেখি দুইটাই আমাদের ওয়ারি জান্নাতে না যেতে পারলে তো ঠিকানা আরেকটা আছে তিন নম্বর কোন ঠিকানা আছে নাই দুইটার্টি হয়ে যায় মাফ জান্নাতের গুনাতে আছে আর কেমন যার নিচে দিয়ে তলদের দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে এত সুন্দর জান্নাত এই পুরস্কার তোমাদের আছে যদি তোমরা আমার সঙ্গে কৃত ওয়াদাকে ঠিক রাখো আমার সঙ্গে কথা যে এগ্রিমেন্ট হয়েছে যে দায়িত্বগুলো গুলো এগুলো পালন করো কিন্তু কেউ যদি না করো তোমাদের কেউ যদি এর পরে কুফরি করে এই দায়িত্ব গুলো থেকে সরে যায় অস্বীকার করে তাহলে সে ব্যক্তি অনেক দূর গমরাহ রাস্তায় চলে গেল গমরাহীর রাস্তায় অনেক দূরে চলে গেল তো আজকে মুসলিম গুম্মাগ কি পরিমাণ অংশ গোমরাহিতে লিপ্ত আসে বলেন পথভ হয়ে আছে তথা তথাকথিত মুসলিম নামাজ নাই জাকাত নাই রোজা নাই হালাল হারাম কিচ্ছু ঠিক রাখিনি নবীর কাজের সহযোগিতা কাজের দুশ্মনী সারা দিন রাত করে যাচ্ছে তারা তারা কোন রাস্তায় আসে ফাঁকা দল্লা তারা এই ভালো রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে গেল তারা বিভ্রান্তি রাস্তা চলে গেছে সাওয়া আসিল সঠিক রাস্তায় তারা কি আছে না সঠিক রাস্তা হারিয়ে ফেলেছে কাজে শয়তানের রাস্তায় ঘুরা ঘুরি করছে এই তরিকা থেকে সেই তরিকায় যাচ্ছে কিন্তু নবী সাল তরিকাকে তারা মিস করে ফেলছে এই যে আল্লাহ সঙ্গে তারা কৃত চুক্তিকে ওয়াদাকে লঙ্ঘন করলো কথা রাখলো না আল্লাহ তালা দেওয়া দায়িত্বগুলো পালন করল না লান না আমি তাদেরকে লানত করে দিলাম এ লান অর্থ কি লানথের অর্থ হচ্ছে হক ও তর আদনা হুম আনিল হুদা আমি তাদেরকে হক রাস্তা থেকে তারা দূরে চলে গেল হক রাস্তায় থাকার সৌভাগ্য তাদেরকে আমি আর দিলাম না হেদায়ত থেকে তাদেরকে আমি বঞ্চিত করে দিলাম দূরে সরিয়ে দিলাম তাদের কপালে তওবা জুটবে না হেদায়ত জুটবে না এরা এই কুফরি রাস্তায় বিভ্রান্তির রাস্তায় গোমগাহীর রাস্তায় তাদের মৃত্যু হয়ে যাবে হক কোনোদিন আর তারা পাবে না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 ইচারাও ওয়েস্ট কোড সমগ্র ক্রমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চলাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল সালমা ডিজাইনার আবায়া হাউস 118 হোয়াইটচ্যাপেল রোড লন্ডন E1 1JE হক কে মিস করা সবচেয়ে বড় অপছন্দ আর হক কে পাওয়া সবচেয়ে বড় রহমত তাতে গণনা করে দিলাম আ কি হলো তার ফলে وجআন্না কুলুবাহুম কাসিয়া তাদের অন্তরটাকে শক্ত করে দিলাম কাজে এই সমস্ত শক্ত দিল এবং গোমরাহিতে লিপ্ত লোকগুলোকে আপনি অনেকক্ষণ যদি নসিহত করেন ওয়াজ করেন ভালো কোন ওয়াজ মাহিলে নিয়ে জোর করে বসাই রাখেন দিলে মধ্যে ঢুকবে ঢুকবে না ঢুকার রাস্তা নাই ঢুকার রাস্তা নাই নবী করিম সালাম কি কি বলেছেন গুলফ। তারা বলে যে আমাদের অন্তরটা খুবই সুরক্ষিত আছে মোহাম্মদ তোমার কোনো কথা এখানে ঢুকতে পারবে না বাহ কি গৌরবের কথা কি ক্রেডিট তাদেরকে তো আল্লাহ তালা তারা ঠিকই বলেছে কারণ আল্লাহ কি বলেছেন লোকেরা আর কোন তাদের কাজে লাগে না আপনি দেখবেন এইরকম যারা দিনদার নয় দিনের থেকে বহুত দূরে চলে গেছে আপনি তাদের কাজকর্ম চলাফেরা এগুলো দেখে আপনার কেউ কেউ আত্মীয় স্বজন কষ্ট লাগে তাদেরকে বুঝাতে চান অনেকক্ষণ বোঝানোর পরে কি মনে হয় কি মনে হয় বলেন দেখি আহা কারলাম মনে হয় পাথরের সঙ্গে কথা বলেছি পাথরের সঙ্গে কথা বলেছি আমার একটা উস্তাদের আমাকে সহিদান পড়িয়েছেন একজন হলেন ওবায়দুল্লাহ খতিব সাহেব আর জন মাললাম মিয়া মোহাম্মদ কাসিমি ঢাকা নিয়ে আমাদের সাথে খুব জাইহেজ ওস্তাদ ছিলেন তুমনি আমাদেরকে একদিন বোখারি পড়ার দিকে কি একটা বললেন তো বলেন যে বুঝছিস নাকি বা আপনার বুঝছেন কি না তো তো আমাদের কেউ কেউ নড়াচড়া করলো না আর বুঝছে বলে মনে হলো না তখন তিনি বলেন বুঝে আকপাস তো কয়েকদিন বুঝে আকপাশ তো আমরা কিছু বুঝি তুই না আরকি এটা উনি কি বলেন কথাটা ফার্সিতে তোকে বুঝে আকপাশে বুঝেন নাই বলি তাও তো বুঝি নাই তখন দিয়ে উনি বুঝালেন বুঝে এক পাশে বুঝলেন না তো আল্লাভ হলো কে বুঝাবো একজাম্পল দিল যে একজন বড় আখফাস নামে আরবি ব্যাকরণবিদ আছে না তৎকালীন ইসফাহান তিনি খুব ভালো আরবি ভাষা জানতেন তো লেখাপড়া অনেক করেছেন তো তিনি আরবি গ্রামার মুখস্থ করতেন নিয়মিত মুখস্থ করতেন করে এগুলাকে চর্চা করতে রেগুলার রিভিশন করতে হয় হাবের সাহেবরা কি করেন কোরআন হেফজ করে আবার রিভিশন করেন না হলে তো ভুলে যাবেন তো উনি এখন এটা যেখানে কোরআন পর্যন্ত ভুলে যায় এখন এখানে আরবি গ্রামার এগুলো মনে থাকবে কেমনি তো রেগুলো চর্চা করতেন তো কি করতেন ওনার একটা খাসি ছিল বুঝ মানে ফার্সিতে খাসি ছাগল খাসি আছে না খাসি প্রতিদিন এটাকে তিনি চড়াইতে নিয়ে যেতেন বাইরে নিয়ে যেতেন ঘাস খাওয়ার জন্যে তো ওখানে গিয়ে মাঠের মধ্যে ও যেগুলো পড়তেন ওই খাসিটার কান দুইটা ধরে তারা ভালো করে এগুলো পড়াইতেন আর কি তো এই ঘাসিকে বিগ্রামার সারা দিন পড়ায় নাকি বুঝবে নাকি বুঝবে না তো সে অবস্থা হচ্ছে যে এই তাদের অবস্থা শক্ত দিলে লোকগুলোকে আপনি অনেকক্ষণ বুঝালেন তাদের যাদের নামাজ কালাম দিন দাড়ি কোরআন হাজিজের সঙ্গে কোনো সম্পর্ক নাই একটু যদি বসান আপনি অনেকক্ষণ বললেন এরকম এরকম করে খালি উস্কু করে মনে হয় যেন কখন আপনি তাকে ছেড়ে দিবেন কিছু ঢুকে নাই তারপরে চলে গেল যে সে কোনো কাজ হয় না সুহান আল্লাহ এক পরিষ্কার কোরআনের কথা এইরকম যারা করতে থাকে করতে থাকে তারা আল্লাহ তালা কাছ থেকে শিল পেয়ে যায় তাদের কপালে নাই আনা ল হয়ে যায় লাল মানি হক থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যায় এবং এই অন্তর শক্ত হওয়া অত্যন্ত খারাপ কথা ও যা আল নাকুলু বাহম কাসিয়া এইরকম যারা দিনের মৌলিক কাজগুলো করে না লঙ্ঘন করতে থাকে তথাকথিত তারা মুসলিম ইমানওয়ালা ইসলামওয়ালা দাবি করলে কোনো কাজ হবে না তাদের অন্তরকে আল্লাহ শক্ত করে দেন এবং শক্ত দিল আল্লাহ তালা বলেছেন বড় দুর্ভাগ্যওয়ালা লোকদের শক্ত দিল হয়ে যায় দিল নরম থাকা কোরআন হাজি কথা শোনা অনেক সময় তর্ক বিতর্ক করতে এমন শক্ত হয়ে যায় কিছুই শুনতে চায় না কোরআন হাজি কথা আলোচনা করলে মনোযোগ দেওয়া উচিত কোরআন এই কথা আছে হাজিসে এই কথা আছে সামে ওয়া আত আনা ওইখানে তর্ক করে শক্ত অবস্থান নেওয়া ডিবেট করা এগুলো মোটেই ঠিক নয় মনকে নরম করে নেওয়া উচিত গ্রহণ করাটা নিচে থাকা উচিত স্যামে আনা ওয়া আত আনা বলা উচিত এই ছিল আহলে কিতাবওয়ালাদের এই দুর্ভাগ্য এবং সেটা ওই তরিকায় এই মুসলিম বুমবার বিরাট অংশ হয়ে গেছে তারা আল্লাহ তালার যে কথা বাক্যগুলো আছে শব্দগুলো আছে তাদের কিতাবের মধ্যে তার জেলের মধ্যে এগুলোকে তারা কি করে আপন জায়গা থেকে বিকৃতি করে ফেলে কিভাবে তাদের কিতাবকে তারা বিকৃতি করেছে চেঞ্জ করেছে কোনো সময় ওই তাও রাতের আয়াত ঠিকই আছে কিন্তু অর্থের মধ্যে গন্ডগোল করে দিয়েছে তাপসির মধ্যে সব উল্টে দিয়েছে আর কোনো কোনো সময় তারা শব্দকে হের ফের করেছে এক শব্দ সরিয়ে দিয়ে কেটে দিয়ে আরেক শব্দ নিজে লেখে দিয়েছে তখনকার জমানা তো ছাপাখানা ছিল না কলম দিয়ে লেখা হয়েছে আবার মুছে ফেলে দিয়ে ও আয়াতকে কে বাক্যকে শব্দকে চেঞ্জ করে ফেলেছে আর কোনো সময় শব্দ ঠিক আছে বলছে এটার অর্থ এই উল্টা দিকে নিয়ে গিয়েছে আমি কোরআনকে নাজিল করেছি আমি হেফাজত করব। কাজে মুসলিম উম্মার ভিতরে কোন দুষ্ট প্রকৃতির লোক যদি কোরআনে কিছু নকল করতে চায় ফের করতে চায় মাঝে মধ্যে করে এরকম করে অমসিমরা করে কাদিয়ানি রা করে মাঝে মাঝে চেষ্টা করে কিন্তু আলহামদুলা কিন্তু এটাও কিছু চেষ্টা যে হয় না তা না মাঝে মধ্যে কিছু এরকম উল্টাপাল্টা কথাবার্তাও শোনা যায় ওয়ান এইরকম তাদেরকে আরো অনেক কিছু যেগুলো নসিহাত করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবীদের মাধ্যমে সেগুলো অনেকগুলো তারা ভুলে গিয়েছে তারা ছুঁড়ে মেরেছে কোন নোটিশ ও দিকে নেয়নি তারা খবরই নাই অনেক অনেক কিছু তারা উঠিয়ে দিয়েছে দিনের অনেক কিছু উঠিয়ে দিয়েছিল তারা তা আমাদের সমাজে দিনের অনেক কিছু কিতাব থেকে ওঠে নাই কিন্তু মানুষের জীবন থেকে উঠে গিয়েছে ইসলামী সরাসরিয়তের অনেক কিছু উঠে গিয়ে সেই জায়গায় অপসংস্কৃতি অন্য জাতির কালচার তাদের আইন কানুন গিয়ে দখল করেছে মুসলিম উম্মার ভিতরে কাজে মুসলিমের অনেক অনেক কিছুকে বাদ দিয়ে ফেলেছে বড় ব্যক্তিগতভাবে কিছু ভাবে কিছুদি করে আর সামাজিক ভাবে এই দিনকে প্রতিষ্ঠা করার যে দায়িত্ব আছে তা দিন তার খবরের আর এই উমত এখন রাখছে না ঠিক কিনা তাহলে বন ইসরায়েলের কোন কাজটা বাদ দিচ্ছে সবগুলোই করে যাচ্ছে তারা যেগুলো আল্লাহ আরো বলছেন হে নবী এই বনি ইসরাইলের আরো অনেক খেয়ানত তাদের কাছ থেকে আপনি জন্য ভাবে চেষ্টা করেছে আমরা গত সপ্তাহে শুনেছি বহু রকমের খেয়ানত করেছে চুক্তি করেছে এখানে আবার মক্কার কাফেদের সঙ্গে গোপনে গিয়ে আরেক চুক্তি করেছে মদিনাওয়ালাদেরকে উৎখাত করার জন্য কত খেয়ানত করেছে হে নবী আপনি কন্টিনিউলি তাদের ফেস করতে হচ্ছে এই নবীকার কি অবস্থা তারা ফেস করছে কিনা কিছু করতে হচ্ছে না ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্র এই উম্মতের বিরুদ্ধে করা হচ্ছে আহলে কিতাবের লোকরাও জড়িত আছে কিনা হ্যাঁ ইল্লা তবে সবাই না তাদের মধ্যে অল্প লোক আছে তারা ফেয়ার তারা এত কিন্তু অনেকেই এই ষড়যন্ত্রের মাঝে জড়িত আছে ষড়যন্ত্র এটা কি কোনো কাজে আসবে কি করতে হবে সেখানেও আল্লাহ তালা আমাদেরকে গাইড করছেন নবী করিম সাল্লা বলছেন সবগুলো হিসাব করে যদি খালি রাগান নিতে গোসা হয়ে থাকেন তাহলে তো দাওয়াতি কাজ করতে পারবেন না এই জন্য ওগুলাকে ইগনোর করেন ক্ষমা করেন তার মানে স্টিল দাওয়াতি কাজ করে যেতে হবে এখন যদি এই উমবার ডিউটি কি এখন যে সমস্যা অমসিনের বিরুদ্ধে খালি দুশ্মনী করে কেন খালি দুশ্মনী চিন্তাই সারাদিন মাথায় রাখি দাওয়াতি কাজ করবে কে কাজেই অনেক কিছু ইগনোর করতে হবে ক্ষমা করতে হবে দাওয়াতি কাজে কারণ তাদেরকেও আল্লাহতালা চান দিনের দিকে আনতে আল্লাহ তালাতে এই কাজ করতেই বলেছেন আল্লাহ তালা আমাদেরকে ডিউটি দিয়েছেন সেই কাজটাও করতে হবে কাজে আমাদের অ্যাটিউড আচার ব্যবহার অন্যদের প্রতি যেন তাদের দুশ্মনী মোকাবেলায় আমরা দুশ্মনির অ্যাটিচিউড যদি দেখাই তাহলে তো দাওয়াতি কাজ করতে পারবো না এখানে আল্লাহ তালা গাইড করছেন রসুল উল্লা সাল্লামকে এবং তার মাধ্যমে উম্মকে গাইড করছেন এইগুলো মনে করে এমন ধরনের তুমি একটা টেনশন নিয়ে চলো না সব সময় দুশ্মনির মোকাবিলায় দুশ্মনী এই চিন্তা করো না হ্যাঁ কোন কোনো সময় নবী করিম সাল্লাহাম অ্যাকশন নিয়েছেন হয়তো কোনো সময় নেওয়ার প্রয়োজন আছে কিন্তু দাওয়াতি কাজের এই স্পিরিটকে রক্ষা করতে হবে এবং সেই কাজ চালিয়ে যেতে হবে এবং মনকে কিছু উদার করতে হবে এরকম যারা ক্ষমা করে দেয় কিছু কিছু ক্ষেত্রে ইগনোর করে সব নেয় না এইরকম ভালো গুণাবলী সম্পন্ন লোকগুলো তারা এরকম ভালো নেক কাজ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় আপনি যদি অমুসলিমকে ক্ষমা না করেন অনেক অমুসলিম ইসলাম কবুল করতে আসে দেখেন আজকে দুইজন লোক এসেছে দুইজনই সাদা এই দেশের দুইজনই আলহামদুল্লাহ ইসলাম সম্পর্কে কালেমা পড়ে নাই চিন্তা ভাবনা করতে এসেছে অনেকক্ষণ কথাবার্তা হলো তো আলোচনা প্রসঙ্গ আসে ইসলামের বিরুদ্ধে এত রকম যুদ্ধ শুরু হয়ে গেছে সারা দুনিয়া ব্যাপী তুমি এখন চিন্তা করছো কেন কয়সে মিডিয়া এই যে এখন সে যদি আসছে এখন তাকে যদি আমরা ওয়েলকাম না করি তাকে সুন্দর করি ইয়ে না করি এরকম রাস্তাঘাটে যত অমুসলিম দেখি তাদেরকে যদি আমরা ভালো ব্যবহার না করি তাদের সঙ্গে দুশ্মনী করি এটা এটার জন্য আল্লাহ তালী উম্মতকে পাঠিয়েছেন এখানেই অনেকে বুঝতে পারে গন্ডগোল তাদের কনসেপ্টের মধ্যে হয়ে যায় যে প্রত্যেকটা এই দুটা লোক হয়তো সংকোপন করে ফেলবে ইনশাল্লাহ দু এক সপ্তাহের মধ্যে এরকম হয়ে যাবে আর অনেকে এই যে একটা পজিটিভ অ্যাটিউড টুয়ার্ডস আদার্স এটা ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ তালা নবী করিমুল সাল্লার সঙ্গে বলছেন এগুলো কিছু মাফ করে দেন কিছু ক্ষমা করে দেন কিছু ইগনোর করেন কারণ আপনার অনেক কাজ আছে সবাইকে উদ্ধার করতে হবে এখন উদ্ধার হতো অনেকেই হবে না তারপরেও কাজ করতে হবে আল্লাহ তালা মু আল্লাহ সাল্লামকে বললেন না আল হারুন কার কাছে আই বলছেন ফেরাউনের কাছে যাও যাও ফের কে দাওয়াত দাও ফাকুলা দাওয়া যে দিবা সুন্দর ভাষায় নরম ভাবে সুন্দর অ্যাপ্রোচ করে দাওয়াত দিও যাই বলো রে ফের এত গন্ডগোল করো কি জন্যে এটা দাওয়াত হবে নাকি উল্টাপাল্টা করো কেন না সুন্দর করে দাওয়াত দাও তোমার রবের পরিচয় দাও সে আল্লাহার করতে আস তাহলে নবী করিম সালাম এত মোকাবিলা করেছেন কিতাবের এই সমস্যাগুলোর মধ্যে নেয় এরপরে আল্লাহ তালা বলছেন ফাফা যদি কেউ বলেছে যে এই আয়াত মানসুখ হয়ে গেছে কিন্তু স্টিল মেজরিটি ওলামার মনে করেন মানসুখ হয়নি স্টিল এর আবেদন রয়েছে ইন্নুল এরকম সুন্দর আচরণকারী লোকগুলোকে আল্লাহ করেন্জ্যাকশন এগুলোর মাধ্যমে অন্যদের কাছে ইসলামের সুন্দর জিনিসটাকে তুলে ধরবে তাহলে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের লোকের আর সুবিধা করতে পারবে না ঠিক সেকেন্ড যে লোকটা আজকে আমি দেখলাম তিনি তার বয়স হবে দুজন আছে একজন বয়স হবে বোধ হয় ফোর্টি টু আরেকজনের বয়স হবে বোধ হয় সামথিং থার্টি থার্টি তার বয়সটা সে আমাকে বললো যে আমি চাকরি করি আমার সঙ্গে অনেক মুসলমান আছে আমি তাদেরকে অনেক ভালো দেখি এই যে সমস্ত মিডিয়া কথাবার্তা বলে এগুলো কিচ্ছু তাদের মধ্যে নাই সব আমি এত খুশি লাগলো দেখেন যে আমাদের এগুলোর মোকাবিলায় আমরা খুব মারাত্মকভাবে খুব ইয়ে ফিল করি মানসিকভাবে কষ্ট ফিল করি এবং আমরা একটা মানে রাগ গোসার ভিতরে আমাদের একদম ফুলে উঠছে এর মাধ্যমে কোনো কাজ হয় নাকি বরঞ্চ এই যে মানুষকে দিনের সহি জিনিস চলা ফেরায় আচার ব্যবহারে তুলে ধরলে অপপ্রচার কোনো কাজে লাগবে না সব বেকার হয়ে যাবে এর পিছনে মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করছে সব বেকার হয়ে যাবে কোনো কাজে লাগবে না এতক্ষণ বন ইসরা কথা বলেছেন মুসাআাল উম্মের কথা এখন বলছেন আল্লাহ তালা ইসা আল্লাহ উম্মতের কথা তারা আহলি কিতাবের আরেকটি অংশ অমিনা যারা বলেছিলাম তারা কি বলেছে তারা বললো আমরা আল্লাহ সাহায্যকারী হয়ে গেলাম সেখান থেকে নাসহারা এরা যেটা এই কথা বলেছিল আমি তাদের সঙ্গেও চুক্তি করলাম ওয়াদা করলাম তাদের দায়িত্ব দিয়ে তাদের দায়িত্ব মানার জন্য তাদেরকে যা নসিহত করা হয়েছিল দায়িত্বে দেওয়া হয়েছিল তারাও তার বিরাট অংশ ভুলে গেলো উল্টা পাল্টা করে ফেললো আদা এই ভুলার কারণে তাদের মধ্যে আমি দুশ্মনী ঘৃণা বিদ্বেষ তাদের মধ্যে লাগিয়ে দিলাম এর তাফসিরে বলেছেন নাসারা ওদের মধ্যে মধ্যে অনেক ফাইট এটা ইহুদিন হয়েছে অর্থাৎ খ্রিস্টানদের বিভিন্ন মধ্যে উপগোত্রে বুঝিয়েছে এবং তারা অনেক রক্তাক্ত যুদ্ধ করেছে বহু ঘটনা আছে বিভিন্ন ক্যাথলিক প্রসেস্টান এগুলো নর্দন আয়ারল্যান্ডতে এখনো হচ্ছে যে এইভাবে যুদ্ধ তাদের মধ্যে শুরু হয়ে গেল এগুলার কারণে এগুলো যাতে না হয় এই উন্মত আল্লাহ তালা সতর্ক করলেন এখন এই উন্মতের মধ্যে সেই রোগও এসেছে নিজেদের মধ্যেও তারা যুদ্ধ করা শুরু করে দেয় তা তাদের সবগুলো কাজ এই উন্মত জানো না করে এই জন্যই তাদের কাহিনী বিস্তারিত আল্লাহ তালা বললেন তাদের থেকে তাদের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। এবং তাদের এই যুদ্ধ কিন্তু শেষ হবে না নিজেদের মধ্যে ইলা কেয়া আমা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে কিন্তু এই উম্মতাল তৌফিক দেন তারা যদি হেদায়তে চলে আসে আলহামদুল্লাহ নিজেদের ভিতরে আত্মহনন যে কোনো সময় থেমে যেতে পারে আল্লাহ ব্যবস্থা আছে তারা রাস্তা তাদের কাছে ক্লিয়ার আছে খালি রাস্তায় আসলেই হয় কিন্তু ওদের কাছে রাস্তায় তো না রাস্তায় তো হারিয়ে ফেলেছে দলীন হয়ে গেছে আল্লাহতালা অচিরেই তাদেরকে খবর দিবেন তারা যে সমস্ত অপকর্ম করছিল যে কাজগুলো তারা করে যাচ্ছিল তো এই ইহুদিন থেকে আল্লাহ রব্বুল আলমিন শিক্ষা নেওয়ার জন্য এই উম্মতকে তাদের কাহিনীগুলো বললেন এরপরে আল্লাহ তালা পরবর্তী আয়তে বলবেন যে কিভাবে তিনি আমাদের কাছে একজন সুন্দর নবী পাঠিয়েছেন এবং সেই নবী তাদেরকে কিভাবে আরো হেল্প করার কথা ছিল যেটা তারা হেল্প নিল না এটা আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুনব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 এছাড়াও ওয়েস্ট কোট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউনসেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান ওয়ান লন্ডন ই